মন ওয়িতি তো মি ফল ফর উ কিতাবিয়র তো অন্য পিহব সে সময় যাকে তার আমল ডান হাতে দেয়া হবে সে বলবে নাও আমার আমল নামা পড়ে দেখো আমি জানতাম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 সেই তার প্রত্যেকটি বান্দার থেকে হিসাব নিতে শুরু করবেন এবং যার হিসাবে আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস আফসোসের দিবস সম্পর্কে যখন সমস্ত বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা হয়ে যাবে অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর অসাবধানতায় বিভোর এবং তারা ইমান আনছে না বিশ্বাস স্থাপন করছে না আল্লাহ আল্লা সুবাহালা আরও বলছেন মিন সেই দিন প্রত্যেকেই যা কিছু সে ভালো কাজ করেছে চোখের সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ করেছে সেটাও मना कर इच्छा करवधान बहु दूर हत्या केवधान कर आल्लाम रजे वर्णित रसुल्लाम तुम्हारे मध्य प्रत्येक से दिन आल्ला सरसरी कथा बोलने से दिन दोषी मध्यस्थतिकारी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 এবং তারা তাদের সালাতে মনোযোগী থাকে না আল্লাহ বলেন ইনমো না ইদ কম ইতি কম কুসল ইন ইন করুন গল প अवश्य अवश्य मुनाफिकरा प्रतारणा करल्ला अथच तरा निजे निजेदे प्रतारित बस्तुत दाड़ा तक दादाय एकान्त शिथिल भाव लोक देखान जन्ा अल्प आल्ला के स्रणे जख तरा सलाते दाड़ा तक दादाय एकान शिथिल भावे लोक देखान तूब सामान्य अल्प ही आल्ला के स्रणे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 এবং সেটা পরিণত হয়ে যায় শিরকে একইভাবে কাজের ক্ষেত্রে যেই কাজটি পরিপূর্ণভাবে শুধুমাত্র আল্লাহর জন্য করা হয় না সেটাও আল্লাহ সুহামাতলাহ গ্রহণ করেন না আমরা অনেকেই হয়তো সোহি মুসলিমের এই হাদিসটি শুনে থাকব। যেখানে আবু হুরাইরা রাজিয়া তাল থেকে বর্ণনা করা হয়েছে তিনি যখন আর সামে সিরিয়াতে ছিলেন একবার আবু হুরাইরা রাজিয়াল্লা তালহুর চারদিকে লোকজন জমায়েত হলো এবং সেখানে সিরিয়ানদের মধ্য থেকে একজন ব্যক্তি তাকে বলল হে শেখ अपनी अंदर के एम कि बोल जनी रसल्लाह सल्लाम का शुनेरा रजान हाँ हमें रसल्लाह सल्लाह सल्लम के बोलते शुने शेष विचार दिन मानुषे मध्य सर्वप्रथम जी व्यक्तर हिसाब करा से एक शहीद मानुषर मध्य सर्वप्रथम ज्यक्तर विचार करा से शहीद हिसाब से मृत्युबरण कर তাকে হাজির করা হলে আল্লাহ সুবাহতআলা তাকে দিয়ে তার প্রতি আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর কথা তাকে স্মরণ করিয়ে দিবেন আল্লাহ সুবাহতআল্লাহর দেওয়া নিয়ামতগুলোর কথা বর্ণনা করাবেন এবং সেই ব্যক্তি সেই সমস্ত নিয়ামতগুলো বর্ণনা করবে এবং সে স্বীকার করে নেবে যে দুনিয়াতে সে এগুলো উপভোগ করেছিল এবং এরপর আল্লাহ সুবাহতআলা তাকে বলবেন তুমি কি করেছিলে এই নিয়ামতগুলো দিয়ে সে শহীদ ব্যক্তির বলবে আমি আপনার জন্য যুদ্ধ করেছি শহীদ হিসাবে মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত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 अल्लाह सुबहानवता बोलें तुम्हें मिथ्यामें इल्मर्जन करते यही कारण जो मानूष तुम्हें आलेम बोलो ज्ञानी बोलो तुम्हें कुरआन पाठ करते कारण जो तुम्हें कारी बोले तुम्हें बला तक तरह बिुद्धे फैसला चले आस आदेश माथा नीचू को टें हिचड़े जहां नाम आगुने छुड़े फेला जन लोक के मानुष्टर सामने आना हो আল্লাহ সুবহামতআলা যাকে বিরাট ধন সম্পদশালী ব্যক্তিতে পরিণত করেছিলেন ধনী ব্যক্তিতে পরিণত করেছিলেন এবং সমস্ত ধরনের সম্পদে তাকে সম্পদশালী করেছিলেন তাকে সামনে আনা হবে হিসাব নিকাশের জন্য এবং আল্লাহ সুবহানত আল্লাহ তাকে দিয়ে তার প্রতি আল্লাহর দেয়া সমস্ত নিয়ামতগুলোর কথা বর্ণনা করাবেন এবং সে সেই সমস্ত নিয়ামতগুলো বর্ণনা করবে এবং স্বীকার করবে যে সে এই সমস্ত নিয়ামতগুলো উপভোগ করেছিল আল্লাহ সুহামত আলাহ তখন তাকে জিজ্ঞাসা করবেন তুমি কি করেছিলে এই নিয়ামতগুলোর দ্বারা সে উত্তরে বলবে আমি আপনার সন্তুষ্টি আনতে পারে এমন সমস্ত কাজে এই সম্পদকে ব্যয় করেছি আল্লাহ সুবহান বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি মিথ্যা বলেছ তুমি এই রকম করেছিলে যাতে তোমার সম্পর্কে বলা হয় ব্যক্তিটি খুবই দানশীল এবং এমনটি বলা হয়েছিল এরপর আল্লাহ সুহামতা আল্লাহ তার বিরুদ্ধে আদেশ করবেন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 এ কারণেই আমরা দেখতে পাই আবু হুরাইরা রাজিউল্লা তাল্লাহানহুকে আরেকবার একই রকম আরেকটি প্রশ্ন করা হয়েছিল এক ব্যক্তি আবু হুরাইরা রাজিউল্লা তাল্লাহর কাছে এসে তাকে প্রশ্ন করল সেই ব্যক্তিটি বলল সেই ব্যক্তি নিজে সে কুরআন মুখস্থ করতে চায় না সেই ব্যক্তিটি আবু হুরাইরা রাজিউল্লাহুর কাছে এসে বলল যে সে কোরআন মুখস্থ করতে চায় না কারণ একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যদি কেউ কুরআন মুখস্থ করে এবং এরপরে সে ভুলে যায় তাহলে কী আমাদের দিনে বিচারের দিবসে সে বিকৃত চেহারা নিয়ে উপস্থিত হবে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 একটি ভালো নিয়ত নিয়ে উপস্থিত হয়েছিল আবু হুরাই তালুর কাছে পরামর্শ চাওয়ার জন্য যেহেতু সে একটি হাদিস থেকে জানতে পেরেছে যখন সে কোরআন হিফস করবে পরে যদি সে ভুলে যায় তাহলে কে আমাদের দিন সে বিকৃত চেহারা নিয়ে উপস্থিত হবে এবং এই কারণে শয়তান তাকে ধোকা দিল এবং সে সিদ্ধান্ত নিল তাহলে আমি কুরআন হিপসই করবো না কোরআনকে মুখস্থই করবো না অথচ দেখুন আবু হুরাই তালাহ কত ইলম সম্পন্ন বুদ্ধিমান একটি উপদেশ দিলেন তিনি বললেন তোমার এই সিদ্ধান্তই হচ্ছে কোরআনকে ভুলে ফেলার প্রথম পর্যায় কোরআনকে হারিয়ে ফেলার প্রথম ধাপ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 দ্বিতীয় উদাহরণটি আমরা পেশ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানতাল্লার সামনে একজন বান্দার সমস্ত গুনাহগুলো কি উপস্থাপন করা হবে বান্দার গুনাহগুলোকে সামনে নিয়ে আসা হবে সাফওয়ান ইবনে মহরিজ থেকে বর্ণিত ইবনে ওমর রাজি আল্লাহ তালহুমা যখন কাবা তাওয়াফ করছিলেন সেই মুহুর্তে এক ব্যক্তি তার কাছে আসলো এবং তাকে বলল হে ইবনে ওমর আপনি কি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে আর না যাওয়া বিষয়ে কিছু বলতে শুনেছেন আমি রাসুল্লাহ সাল্লা বলতে শুনেছি যে মুমিন ব্যক্তিকে তার রবের সামনে উপস্থিত করা হবে এবং হিসাব নামে বর্ণনা সূত্রে একজন ব্যক্তি নবী সাল্লা স্লামের এই বক্তব্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন মুমিন ব্যক্তিকে তার রবের সামনে নিয়ে আসা হবে কিয়ামতের দিন হিসাব নিকাশের জন্য মুমিন ব্যক্তি তার রবের সামনে চলে আসবে যতক্ষণ পর্যন্ত না তার রব তাকে পর্দা দিয়ে ঢেকে দেন এবং তার কৃত পাপের স্বীকার আদায় করে নেবেন আল্লাহ সু মহম্মদ আল্লাহ থেকে বলবেন তুমি কি জানো যে তুমি অমুক এবং অমুক গুনাহটি করেছিলে সে ব্যক্তি উত্তর দেবে হ্যাঁ আমি জানি এবং এভাবে আল্লাহ মহম্মদ আল্লাহ তাকে জিজ্ঞাসা করতেই থাকবেন এবং যতক্ষণ না সেই ব্যক্তি নিজেকে মনে করবে যে আমি তো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছি কারণ প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ সুভামতাল্লা তাকে জিজ্ঞাসা করছেন তুমি কি অমুক দিন এই গুনাটি করেছিলে তুমি কি অমুক সময়ে এই গুণাটি করেছিলে তখন সেই ব্যক্তি বাধ্য হয়ে স্বীকার করতে বাধ্য হবে হ্যাঁ আমি সেই গুনহাটি করেছিলাম এবং এ কারণে ভয়ে আতঙ্কে সে মনে করবে যে সেই তো একেবারে বিধ্বস্ত ধ্বংস হয়ে গেছে সে নিজেকে বিপর্যস্ত মনে করতে শুরু করবে তখন আল্লাহ সুভামতাবলা সেই ব্যক্তিকে বলবেন আমি দুনিয়াতে এটি গোপন রেখেছিলাম এবং আজকের দিনেও এই গুনাহাকে আমি তোমার জন্য ক্ষমা করে দিলাম দুনিয়াতে আমি এই গুনাহকে গোপন রেখেছিলাম এবং আজকের দিনেও আমি তোমাকে এই গুনাহাকে ক্ষমা করে দিলাম এবং এর এরপরে তার সামনে তার ভালো কাজগুলোর হিসাব তুলে তুলে নিয়ে আসা হবে এবং অন্যান্যদের ক্ষেত্রে কিংবা কাফেরদের জন্য মুমিন ব্যক্তির জন্য এই গুনকে আলা গুনগুলোকে আলোচনাওয়ালা মানুষদের থেকে গোপন রাখবেন আলাদা করে গোপন করে রাখবেন কিন্তু একজন কাফির ব্যক্তির জন্য তার এই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 আবু হুরের রাজিলনা করেন আল্লাহ রাসুল সাল্লাহাম বলছেন নিশ্চয়ই মহাপরাক্রমশালী এবং মহামহিম আল্লাহ পুনরুত্থান দিবসে বলবেন হে আদম সন্তান হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমার খোঁজ নাওনি সে বলবে হে আমার রব আমি কিভাবে আপনার খবর নিতে পারি যেখানে আপনি হচ্ছেন সমস্ত বিশ্ব জাহানের পালনকর্তা এর উত্তরে আল্লাহ সুহ বলবেন তুমি কি জানতে না আমার অমুক বান্দাটি অসুস্থ ছিল কিন্তু তুমি তাকে দেখতে যাওনি এবং তুমি কি জানতে না যে তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে তুমি তার মাধ্যমেই আমাকে খুঁজে পেতে হে আদম সন্তান আল্লাহ সুহামতাল্লাহ আরও বলবেন হে আদম সন্তান আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার প্রদান করনি তখন সেই ব্যক্তিটি বলবে হে আমার রব আমি কিভাবে আপনাকে খাদ্য প্রদান করতে পারি যেখানে আপনি হচ্ছেন সমস্ত বিশ্ব জাহানের প্রভু আল্লাহ সুখাহা বলবেন তুমি কি জানতে না আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল কিন্তু তুমি তাকে খাদ্য প্রদান করো তুমি কি তখন জানতে না তুমি যদি তাকে খাদ্য প্রদান করতে তাহলে তার কাছেই তুমি আমাকে দেখতে পেতে এরপর আল্লাহ সুহামতাল্লা পুনরায় বলবেন হে আদম সন্তান আমি তৃষ্ণার্থ অবস্থায় তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে তা দাওনি সেই বান্দাটি বলবে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 এই আমল নামাগুলো একটা উঁচু স্থান থেকে ছুড়ে ফেলা হবে এবং মানুষেরা থাকবে এই নিচে আমল নামা নিক্ষেপের মুহূর্তটি এমন একটি মুহূর্ত যার সম্পর্কে রাসুল সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষের চুল বিবর্ণ হয়ে যাবে ধূসর হয়ে যাবে দুশ্চিন্তায় ভয়ে এবং আতঙ্কে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে মানুষের চুল বিবর্ণ হয়ে যাবে কারণ তারা জানবে না যে তাদের কোন হাতে এই আমল নামা সে গ্রহণ করতে যাচ্ছে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 অত্পর যার আম নামা ডান হাতে দেওয়া হবে সে বলবে নাও তোমরাও আমার আমল নামাকে পরে দেখো যার আমল নামার ডান হাতে দেওয়া হবে সে বলবে যে নাও তোমরাও আমার আমল নামাকে পরে দেখো আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে এরপর সে সুখী জীবনযাপন করবে সু উচ্চ জাননাতে এবং তার জন্য ফলসমূহ ঝুঁকে থাকবে অবনমিত অবস্থায় থাকবে বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদানে তোমরা খাও এবং পান করো আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে বলবেন যে বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদানে তোমরা খাও পান করো তৃপ্তি সহকারে খেয়াল করে দেখুন যে এখানে আল্লাহ সুহামতাল্লা বলছেন এমন সব ফল সম্পর্কে যেগুলো মানুষের জন্য ঝুঁকে থাকবে অবনমিত অবস্থায় থাকবে এবং আল্লাহ সুহাম তাল্লাহ আরও বলছেন যে খাও এবং পান করো এবং এই কথাটি সেই দিন একটি উপযুক্ত পরিস্থিতিতে বলা হবে কেননা সেই দিনটি এমন একটি দিন হবে যেদিন মানুষ ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর অবস্থায় অসহনীয় একটি পর্যায়ে তুলে যাবে এবং সেই সময়ে যখন বলা হবে খাও এবং পান করো সেটা একটি বিশেষ মর্যাদাকেই তুলছে এবং অপরদিকে যে ব্যক্তি বাম তার অবস্থা কিরুপ হবে আল্লাহ সুহাম বলছেন যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমি যদি আমার আমল নামা গ্রহণ না করতাম হায়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 आल्ला कथाय प्रश्न अनेक मानसुराते प्रत्येक फैसला अवश्य एक दिन, दिन हिसाब निकाश ग्रहण दिन ये रोग ब्या दुर्भिक्ष अनाचार जुलूम प्रत्येक विषय फैसला से दिन जे दिन समस्त मानुष के आलोचम सामने जबबिहित समबेत होते फैसला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 সিংবিহীন ছাগল একটা সিংযুক্ত মেষের কাছ থেকে তার দাবিকে বুঝে নেয় রাসুল্লা সাল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে প্রত্যেক দাবিদারগণ এমনভাবে তাদের দাবি দেওয়াগুলোকে আদায় করে নেবে যেভাবে একটা সিংবিহীন ছাগল একটা সিংযুক্ত ছাগল বা কিংবা ভেড়ার কাছ থেকে তার ক্ষতিপূরণকে আদায় করে নেবে এবং সমস্ত অত্যাচারের ফয়সলা করা হবে সেই দিনে দুইজন বিবাদমান ব্যক্তির মধ্যে কিভাবে ফয়সালা করা হয়ে থাকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি অন্য একজনের উপরে তার সুনাম সুখ্যাতি কিংবা অন্য কোন বিষয়ে জুলুম করলো এক ব্যক্তি অপর ব্যক্তির সুনামকে নষ্ট করলো তার সুখ্যাতিকে নষ্ট করল। নামে বদনাম ছড়িয়ে দিল কিংবা অন্য কোন বিষয়ে জুলুম করলো রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন সেই ব্যক্তির উচিত হাসরের পূর্বেই হিসাব নিকাশ গ্রহণের দিবস চলে আসার পূর্বেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া যখন তার কাছে কোন অর্থ থাকবে না সেই দিন তাদের কাছে কোনো অর্থ সম্পদ থাকবে না যার মাধ্যমে সে এই খারাপ কাজের প্রায়শ্চিত্ত আদায় করতে পারবে যার মাধ্যমে সে হয়তো দুনিয়াতে এই বিষয়গুলোর ক্ষতিপূরণ আদায় করতে পারত কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন এগুলো কোনোই কাজে আসবে না এবং রাসুল্ল সাল্লাহ আলু সাল্লাম বলেন যে ব্যক্তি অন্য একজনের উপরে তার সুনাম সুখ্যি কিংবা অন্য কোনো বিষয়ে জুলুম করলো তার উচিত সেই বিচার দিবসের পূর্বেই ক্ষমা চেয়ে নেয়া যখন তার কাছে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 রাস্লাম বলেন যে ব্যক্তি অন্য একজনের উপরে তার সুনাম সুখ্যাতি কিংবা অন্য কোন বিষয়ে জুলুম করলো তার উচিত সেই বিচার দিবসের পূর্বেই ক্ষমা চেয়ে নেওয়া যখন তার কাছে কোনো অর্থসম্পদ থাকবে না তার খারাপ কাজের প্রায়শ্চিত করবার মতো কিন্তু যদি তার নিজের কোনো ভালো কাজ থাকে সে যে পরিমাণ অত্যাচার করেছে সেই অনুযায়ী তার ভালো কাজগুলো থেকে কেটে নেওয়া হবে আর যদি তার কোনো ভালো কাজ নাই থাকে তাহলে অত্যাচারিত ব্যক্তির পাপের বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া হবে অতএব শেষ বিচারের দিনে বিনিময়ের মাধ্যম একমাত্র বিনিময় যোগ্য মুদ্রা হচ্ছে হাসানা বা ভালো কাজ সৎ কাজ সেই দিন কোনো অর্থকে সম্পদকে বিনিময় যোগ্য মুদ্রা হিসেবে গ্রহণ করা হবে না সেই দিন আপনি পৃথিবী এবং তাতে যা কিছু আছে সব কিছু মিলিয়ে যদি সম্পদ আপনার কাছে থাকে এর এরপরও সেগুলোকে আপনি বিলিয়ে দিতে রাজি থাকবেন কেবল মাত্র একটি ভালো কাজ একটি হাসানা গ্রহণ করার জন্য এবং আমরা যদি চিন্তা করে থাকি যখন আমরা একজন মানুষের অনুপস্থিতিতে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 যেন তিনি আমাদের অন্তর থেকে এই ঘৃণাবোধকে দূর করে দেন আমি একজন ব্যক্তিকে অপছন্দ করে থাকি তার প্রতি আমার অন্তরে যে ঘৃণা রয়েছে আল্লাহ সুহামতাল্লা কাছে আমাদের সর্বপ্রথম সেই বিষয়ে দোয়া করা উচিত যেন আল্লাহ সুবাহতাল্লাহ আমাদের অন্তর থেকে এই ঘৃণাকে দূর করে দেন এবং আমাদের উচিত যে নিজেদেরকে এমন কোন অবস্থানে নিয়ে যাওয়া উচিত না যেটা মূলত আমাদেরকে আরও বেশি ক্ষতি করবে এবং এটা খুবই সহজ একটা ব্যাপার এবং এই কারণে আমরা দেখতে পাই যে ইমাম শাফি কিংবা হাসান আল বসরি দুইজনের যে একজনের মধ্যে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 সেই অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিটি আল্লা সুবহামতাল আল্লার সামনে এসে উপস্থিত হবে এবং সেই ব্যক্তিটি স্বয়ং আল্লাহ সুহামতাল্লাকে প্রশ্ন করবে ইয়া আল্লাহ এই লোকটিকে জিজ্ঞাসা করুন কেন সে আমাকে হত্যা করেছিল এবং অবশ্যই হাসরি হাসরির দিনে এই বিষয়ের ফয়সলা হয়ে যাবে এবং আমরা একটি ঘটনা থেকে দেখতে পাই এই অন্যায় হত্যাকাণ্ড সম্পর্কে যখন আব্বাসিয়ারা তাদের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 প্রত্যেক ব্যক্তি আমার নিকট দাবি নিয়ে উপস্থিত হতে পারে আমি তাদের প্রত্যেকের পরিবারের লোকদেরকে হত্যা করেছি এত বিশাল সংখ্যক মানুষকে হত্যা করেছিল এবং সে আবু মুসলিম বলছিল যে তুমি কিভাবে কল্পনা করতে পারো যে এরপরও আলোচনা তাল আমাকে ক্ষমা করে দেবেন যদি এই সমস্ত লোকেরা হাসরের দিন আল্লাহর কাছে গিয়ে তাদের দাবিকে পেশ করে প্রতিশোধ দাবি করে তখন কীভাবে আলোচনায় তাল আমাকে ক্ষমা করতে পারবেন সুতরাং আমরা দেখতে পাই যে ইতিহাসের পাতা জুড়ে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 দেউলিয়া হিসেবে দেখতে পাবে কেন না সে তার সমস্ত ভালো কাজকে একটার পর একটা হারিয়ে ফেলতে থাকবে কারণ সে অন্যদের উপরে জুলুম করেছিল মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিত দোষারোপ করতো এবং অন্যায়ভাবে মানুষের সম্পদকে ভোগ করত। অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরাতো এবং মানুষের উপরে শারীরিকভাবে নির্যাতন চালাত এবং যার বিনিময়ে রাসুল্ল সাল্লাহিস্লাম বলছেন যখন এই সমস্ত লোকেরা তাদের দাবি দেওয়া নিয়ে আল্লাহ মোহাম্মদ আল্লাহর কাছে বিচার চাইবে তখন এই ব্যক্তিটিকে তার ভালো কাজগুলো একের পর এক দিয়ে দিতে হবে মজলুম ব্যক্তিদেরকে দিয়ে দিতে হবে আর যদি সেই ব্যক্তির যথেষ্ট পরিমাণ ভালো কাজ না থাকে তার ভালো কাজগুলো যদি মানুষকে বিলিয়ে দেওয়াটা তার প্রায়শ্চিত্রের জন্য যথেষ্ট না হয় তাহলে সেই দাবি দেওয়া নিয়ে আসা লোকদের খারাপ কাজগুলো তাদের গুণাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে এবং এটা সেই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করে দেবে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 জুলুম করলো অত্যাচার করল এবং হাসরের ময়দানে সেই সিয়াম পালনকারী মুসলিমকে তার এই অন্যায় অত্যাচারের কারণে জুলুমের কারণে পাপাচারী মুসলিমের পাপের বোঝা তার চলে আসবে সে দুনিয়াতে ভালো আমল করেছে আর অপরদিকে পাপাচারী ব্যক্তিটি মত পান করেছে কিংবা অন্যান্য খারাপ কাজ করেছে কিন্তু যেহেতু সে দুনিয়াতে সেই পাপি ব্যক্তির উপরে জুলুম করেছিল সেই ন্যায় আমলকারী ব্যক্তির উপরে তার এই কারণে আচার আচরণ করা ছোট করে দেখা উচিত নয় কেননা হতে পারে যে এর জন্য এই খারাপ ব্যবহার করার কারণে তাকে জুলুম করার কারণে কেয়ামতের ময়দানে আপনি হয়তো সমস্ত আপনার ভালো আমলগুলোকে হারিয়ে ফেলতে পারেন এবং এই কারণেই ইসলামকে আসলে আমাদের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 উল্লেখিত রয়েছে যে আল্লাহ সুমতালা পশুদের মধ্যে সমস্ত বিবাদের ফয়সালা করে দেবেন এবং তাদের সমস্ত বিবাদ মীমাংসা হয়ে যাওয়ার পর আলা সুভাহাতাল্লাহ পশুদেরকে বলবেন যে তোমরা ধুলায় পরিণত হয়ে যাও তুরাব বা ধুলায় পরিণত হয়ে যাবে এবং তাদের অস্তিত্ব নিঃশেষ হয়ে যাবে তো এটা হচ্ছে সমস্ত পশুদের ভাগ্য যে তাদের হিসাব নিকাশ গ্রহণের পর তাদেরকে আলা সুহামাতাল্লাহ ধুলায় পরিণত করে দেবেন এবং তাদের অস্তিত্ব নিঃশেষ হয়ে যাবে তখন কুফররা অবিশ্বাসী কাফেররা তারা এই দৃশ্য দেখবে এবং এটা দেখার কারণে তারা আফসোস করে বলতে থাকবে হায় আফসোস আমরাও যদি এই ধরনের মাটি হয়ে যেতাম যদি আমাদের অস্তিত্ব নিঃশেষ হয়ে যেত যদি আমরা তুরা বা ধুলায় পরিণত হয়ে যেতাম কেন তারা আতঙ্কিত থাকবে সেই দিনে তাদের প্রত্যেকটি কাজের জন্য আলাস মহারা চালা কঠোরভাবে পাকরাও করবেন এবং হিসাব গ্রহণ করবেন তারা আফসোস করে বলতে থাকবে হায় আফসোর্স আমি যদি মাটি হয়ে যেতাম এবং একদিন আমরা দেখতে পাই যে আবুজর রাজিউল্লা তাল্লাহনু যিনি বলেছেন যে তিনি একসময় রাসুদুল্লাহ সাল্লাহিস্লামের সাথে একটি স্থানে উপস্থিত ছিলেন এবং সেখানে রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম সামনের দিকে তাকিয়েছিলেন এবং সেখানে দেখা যাচ্ছিলো যে দুইটা মেষ একে অপরের মাথায় সিং দিয়ে আঘাত করছিল রাসুল্লাহ সাল্লা সাল্লাম আবুজর রাজিউল্লাহুর মনোযোগ আকর্ষণ করে তাকে বললেন যে হে আবুজর তুমি কি এই মেষ দুটোকে দেখছো তুমি কি জানো কেন তারা পরস্পরের সাথে বিবাদে লিপ্ত আবুজ রাদিউ তিনি বললেন যে না এবং রাসুল্ল সাল্লা সাল্লাম বললেন যে আল্লাহ জানেন এবং বিচারের দিনে তিনি এদের মধ্যে ফয়সালা করে দেবেন অর্থাৎ এখানে লক্ষণীয় বিষয়টি হচ্ছে যে বিবাদে লিপ্ত দুটি মেষ যখন এই বিষয়টি আমাদের কাছে একটা তুচ্ছ বিষয় বলে মনে হতে পারে কিন্তু রাল্লা রাসুল সাল্লি সাল্লামের দৃষ্টিতে এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় ছিল এবং এই বিষয়টি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের অন্তরে আখিরাতকে স্মরণ করিয়ে দিল এবং সুমাহানাল্লাহ রাসুল্লাহ সাল্লা আল সালাম প্রত্যেকটি তথ্যকে এত সুন্দরভাবে একটা নির্দিষ্ট উপায়ে রূপান্তরিত করতে পারতেন এবং এত সুন্দর একটা দৃষ্টিভঙ্গিতে দেখতেন যে কারণে এই সামান্য একটা দৃশ্য দুইটা মেষ শাবক একে অপরের সাথে লড়াই করছে এই ক্ষুদ্র বিষয়টি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আখিরাতের কথাকে স্মরণ করিয়ে দিয়েছিল এবং আমাদের চারপাশের যে কোনো কিছুই এ কারণে আমাদের আখিরাতের স্মরণিকা হিসেবে কাজ করা উচিত এগুলো আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া উচিত এবং সেই দিন রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছিলেন যে একটি মেষ শাবক যারা আজকে সিংয়ের কারণে সে সিংবিহীন মেষ শাবকের কাছ থেকে অন্যায়ভাবে সুবিধা আদায় করছে এই বিষয়টির ফয়সলা করে দেওয়া হবে সেই কিয়ামতের ময়দানে এবং সেই হিসাব নিকাশ গ্রহণের দিনে ধীরে ধীরে একটি পর্যায়ে চলে আসবে যখন মানুষের পাপ এবং পুণ্যের দাড়িপাল্লাটি সামনে চলে আসবে আল মিজান আল কুরতুবি বলেন প্রাথমিক জবাবদিহিতার পর হাসুরের ময়দানে মানুষের আমলগুলোকে ওজন করা হবে কেননা এই পরিমাপটার উদ্দেশ্য হচ্ছে বান্দাকে আল্লাহ মোহাম্মতালা পুরস্কৃত করবেন আলকুরতুবি বলেন জবাবদিহিতার পরে হাসুরের ময়দানে প্রত্যেকটি আমলকে ওজন করা কেননা এই পরিমাপের উদ্দেশ্য হচ্ছে সেই আমলের ওজন অনুসারে বান্দাকে পুরস্কৃত করা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 কোনগুলোকে ওজন করা হবে এবং কোনগুলোকে বাতিল হিসেবে ছুড়ে ফেলা হবে এবং এ কারণে এই প্রাথমিক জবাবদিহিতার পরে প্রত্যেকটি আমলকে গ্রহণযোগ্য আমলগুলোকে আল্লাহ সুহামতাল্লাহ পাপ পুণ্যের দাড়িপাল্লা আল মিজানের স্থাপন করবেন এবং আল্লাহ আপনার কাজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন যেন আপনার ভালো কাজগুলো খারাপ কাজগুলো থেকে পৃথক হয়ে পড়তে পারে গ্রহণযোগ্য কাজগুলো অগ্রহণযোগ্য কাজগুলো থেকে আলাদা হয়ে যেতে পারে এবং এই হিসাব বা জবাবদিহিতা হবে সেগুলোর জন্য যার কারণে আপনাকে পুরস্কৃত করা হবে एवं शिपाना अर्थात ये हिसाब मिजान हिसाब से पुरस्कृत करा अथवा क्यों आपके शिप प्रदाना से मानदंड स्थापन करा सेटे आल मिजान एल मिजान आसबे अल हिसी पर्या এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ونضع الموازين القسط ليوما القيامه فلا تظلم نفس شيئا وان كان مثقال حبه من خردل اتينا بها وكفى بنا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 কিন্তু একজন ব্যক্তির কাজগুলোকেই ওজন করা হবে নাকি সেই ব্যক্তিকেই ওজন করা হবে এখানে আলেমরা মতভেদ করেছেন এবং অনেকে অনেক আলেমরা বলেছেন যে উভয়টি হবে অনেকে বলেছেন কেবলমাত্র কৃতকর্মগুলোকেই দাড়িপাল্লায় স্থাপন করা হবে অর্থাৎ শুধুমাত্র আমলকেই ওজন করা হবে এবং আমরা দেখতে পাই যে এই মতভেরোদ আল্লাহর ইচ্ছে আসলে এটা খুবই সামান্য একটা বিষয় এটা আমাদের আমলের উপরে খুব বেশি প্রভাব বিস্তারকারী কোনো বিষয় নয় এবং আহমাদ কর্তৃক বর্ণিত একটি হাদিসে আবুদারদার রাজিয়তালহ বলেন রাসুল্লাহ সাল্লু আসলাম বলেছেন মুমিনের পাল্লায় পুনরুত্থান দিবসে উত্তম চরিত্রের চাইতে ভারী আর কিছু থাকবে না একজন মুমিন ব্যক্তির পাল্লায় পুনরুত্থান দিবসে সবচেয়ে বেশি ভারী হবে উত্তম চরিত্র এই কারণে উত্তম চরিত্রকে আখলাক এটাকে কখনও ছোট করে দেখা উচিত নয় এবং এই উত্তম চরিত্রের মধ্যে রয়েছে দয়া সত্য কথা বলা এবং মানুষের প্রতি দায়িত্ব কর্তব্যসমূহকে পূরণ করা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 সবশেষে তীরমিজিতে বর্ণিত একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহিস্লাম বলেছেন শেষ বিচারের দিনে আল্লাহ সুহামতাল্লাহ সমগ্র সৃষ্টি জগতের সামনে একজন ব্যক্তিকে এনে হাজির করবেন এবং আল্লাহ সুবাহতআ আল্লাহ তাকে ৯৯টি কাগজের খণ্ড দিবেন। প্রত্যেকটিতে তার নিজস্ব খারাপ কাজের বিবরণ লেখা নিরানব্বইটি এমন কাগজের খণ্ড আল্লাহ সুবহামদালা সেই ব্যক্তিকে প্রদান করবেন যার শুরু থেকে শেষ পর্যন্ত সেই লোকটির বদ আমল লিখে রাখা হয়েছে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 যার জন্য তোমাকে পুরস্কৃত করা যায় এবং তোমার প্রতি আজকে কোনো অন্যায় বা জুলুম করা হবে না এরপর তার সামনে একটি কাগজ উপস্থাপন করা হবে এবং যাতে লেখা থাকবে আশাদু আল্লাহ ই আশাদু আনা মুহাম্মদ রাসুল্ল এবং আল্লাহ সুহাল তাকে বলবেন যে যাও এবং তোমার সমস্ত কাজগুলোর পরিমাপ পাল্লায় যখন মাপা হবে সেটাকে পর্যবেক্ষণ করো এবং নিরানব্বইটি কাগজের টুকরো থাকবে একদিকে এবং অন্য দিকে শুধুমাত্র একটি কাগজের টুকরো থাকবে যেখানে লিখে রাখা হয়েছে আসাদু আল্লাহ ইলা ওয়াশাদ মুহাম্মদ রাসুল্লাহ একটি কাগজ এক দিকে। এবং যখনই নিরানব্বইটি খণ্ডের পাল্লার বিপুল একটা কাগজের টুকরাকে সেই দিন বসানো হবে তখন সেই কাগজের টুকরোটি সমস্ত কিছুর থেকে সবচেয়ে বেশি ভারী হবে কারণ আল্লাহ সুহান্তাল্লাহ নামের চাইতে ভারী আর কোনো কিছুই নেই এবং এটাই হচ্ছে কালিমার মর্যাদা এবং রাসুল্ল সাল্লা ইসলাম বলেছেন যেই ব্যক্তি আন্তরিক আন্তরিকতার সাথে ইকলাসের সাথে কালিমা উচ্চারণ করে আল্লাহ সুহামতাল্লাহ তাকে জান্নার দ্বারা পুরস্কৃত করবেন এবং আমরা আল্লাহ সুহামতাল্লাহ কাছে চাই যেন তিনি আমাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে যারা এই ইলা ইলাহাহ ইলা অনুযায়ী জীবন পরিচালনা করে এবং এই হাদিসে একটি লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আলোচ্য ব্যক্তিটি পর্বত সমাহাড় পরিমাণ সমান গুণাহ করেছিল কিন্তু তার আল্লাহর একত্ববাদী বা তাওহিদে বিশ্বাসটি ছিল সম্পূর্ণ নির্ভেজাল তার বিশ্বাস ছিল সিরিক মুক্ত এবং সে বিশ্বাসই ছিল মোহাম্মদ সাল্লা সাল্লামের রিসালাতের প্রতিও এবং এ কারণেই পরিশেষে সে মুক্তি পেয়ে গেছে আমরা আমাদের অবস্থা কি আমরা কি পেরেছি আমাদের তাউহিদকে নির্ভেজাল করতে ছোট বড় সমস্ত সিরিক থেকে আমরা কি সর্বদা নিজেদেরকে পবিত্র রাখতে পেরেছি আসলে আমরা অনেকেই পারিনি জেনে কিংবা না জেনে বুঝে কিংবা না বুঝে আমরা বিভিন্ন প্রকার শিরকে লিপ্ত হয়ে পড়েছি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 শুধুমাত্র মুখে কালেমা শাহাদ উচ্চারণ করেছে বলে সে মুক্তি পায়নি বরং মুখে মুখে কোটি কোটি ব্যক্তি এই কালেমাকে উচ্চারণ করবে কিন্তু অনেকেই সেই দিন আল্লাহর আজাবে পাকড়া হয়ে যাবে এবং জাহান নামে নিজেদের ঠিকানাকে খুঁজে পাবে এবং হিসাব নিকাশের সেই দিনের পরবর্তী আরেকটি পর্যায়ে হচ্ছে যখন আল হাউজ বা জলাধারের নিকট মানুষদেরকে পানি পান করানো হবে এবং আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি এই পানি পান করাবেন এবং আল্লাহ সুহাম রাসুল্লাহ সাল্লামকে এই বিশেষ মর্যাদাটি প্রদান করেছেন আলহাউজ একটি জলাধার এবং শেষ বিচারের দিনে এটি হবে একমাত্র পানি পান স্থান আল হাউজের পানি আসবে জান্নাত থেকে আল কাউসার নদী থেকে রাসদুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার এই জলাধারটি এক মাসের পায়ে হাটা দূরত্বে সমান দীর্ঘ এর পানি দুধের চাইতেও সাদা দুধের চাইতেও সুগন্ধময় এবং পানপাত্রগুলো আকাশের তারাগুলোর চাইতেও বেশি উজ্জ্বল একবার তা থেকে পান করলে আর কেউ কখনো তৃষ্ণা অনুভব করবে না এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সেই জলাধার থেকে হাউজে কাউসার থেকে পানি পান করার তাও ফিক দেন মুসলিম থেকে বর্ণিত একটি হাদিসের রাসুদুল্লাহ সাল্লাহ বলেছেন যে কিয়মতের দিন তিনি লাঠি দিয়ে মানুষদেরকে সরিয়ে দিতে থাকবেন যাতে ইএমএন লোকেরা আল হাউজ থেকে পানি পান করতে পারে এবং এই হাদিস যারা ইএমএন এর লোকেদের প্রতি রাসুদুল্লাহ সাল্লাহিসের ভালোবাসা আন্তরিকতাকে বোঝা যায় এবং তাকে প্রশ্ন করা হয়েছিল জিজ্ঞাসা করা হয়েছিল এই হাউস হাউজ আল কাউসারের প্রস্ত কত হবে আসুদুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সেই যেই স্থান থেকে তিনি হাজ্রিক বর্ণনা করেছিলেন সেখান থেকে ওমান পর্যন্ত এত দীর্ঘ হবে এর প্রস্ত এবং তাকে এর স্বাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি বলেছিলেন যে এটা হবে দুধের চেয়েও সাদা এবং দুধের চাইতেও সুগন্ধময় এবং তারপর আসুদুল্লাহ সাল্লি ইসলাম বলেছেন যে দুইটি প্রবাহ এসে সেই হাউজ আল কাউসারে মিলিত হয় এদের একটি স্বর্ণের এবং আরেকটি রৌপ্যের এবং আরেকটি পানি আল কাউসারের নদী থেকে এসেছে এবং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 তোমরা কি মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখার জন্য ভিড় করে আসো তারা জবাব দিল না ইয়ার রসুলাল্লাহ তিনি বললেন তাহলে তোমরা তোমাদের রবকে কিয়ামতির দিন ঠিক সেভাবেই দেখতে পাবে এবং ভাবে আল্লাহ সমস্ত মানুষকে একত্রিত করবেন এবং বলবেন সেই দিন বলবেন যে তোমরা যে যার ইবাদত করতে সে তাকে অনুসরণ করো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 এবং তারা তাকে অনুসরণ করবে এবং সেই পর্যায়ে জাহান্নামের আগুনের উপর দিয়ে একটি সেতুকে স্থাপন করা হবে এই জাহান্নামের আগুনকে অতিক্রম করে যারা যেতে পারবে তারাই সেই চির আকাঙ্ক্ষিত জাননাতে প্রবেশ করতে পারবে প্রত্যেককেই সেই জাহান্নামের আগুনের উপর স্থাপন করা সেতুকে পার হতে হবে এবং রাসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেন আমি প্রথম এই সেতু পার হব এবং এই বিষয়ে আমরা দেখতে পারি বুখারির একটি হাদিসে যেখানে তিনি সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুনাফিকরা তখনও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 খুবই গাঢ় অন্ধকারাচ্ছন্ন হবে অন্ধকার হবে এবং আল্লাহ আল্লাহিনের আলো প্রদান করবেন এবং প্রত্যেকে তাদের ভালো কাজ অনুযায়ী একটি গতি লাভ করবে। করবে আলো এবং তাদের কাজ অনুসারে কিছু মানুষ তুলসিরাতের উপর দিয়ে বিদ্যুৎ চমকের ন্যায় পার হয়ে যাবে কিছু কিছু ব্যক্তি এক পদক্ষেপে পার হয়ে যাবে কিছু মানুষ ঘোরার মতো দ্রুতবেগে পার হবে কিছু মানুষ দৌড়িয়ে পার হবে কেউ কেউ হেঁটে পার হবে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 এবং এরপর আল্লাহ বলেন তখন সেই বিশ্বাসী এবং মুনাফিকদের মধ্যে এবং সেই দেয়ালের এক পাশে থাকবে মুমিনদের জন্য রহমত মুনাফিকদের জন্য শাস্তি এবং আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলছেন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 এবং সেই মুনাফিকদের সম্পর্কে বলছে কু ল মুনাফি কু নোনাফি কিল্লী না গুরু না ও গুরু না নকুট বিসি নু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 আমরা কি তোমাদের সাথে ছিলাম না মুনাফিকরা যেহেতু মুমিনদের সাথে সমস্ত স্থানে মিলেমিশে থাকে তাদের মধ্যে পার্থক্য করা যায় না সেইভাবে যখন তাদেরকে আলাদা করে দেওয়া হবে মাঝখানে একটি প্রাচীর স্থাপন করে আল্লাহ সুমদা এক পাশে রহমত এবং অন্য পাশে আজাবে মুনাফিকদেরকে পাকরাও করবেন তখন মুনা মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সাথেই ছিলাম না তখন মুমিনরা জবাবে বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ তোমরা প্রতীক্ষা করেছো সন্দেহ পোষণ করেছে এবং ভ্রান্ত আসার পিছনে ছুটে ছুটে বিভ্রান্ত হয়েছ অবশেষে আল্লাহর আদেশই তোমাদের কাছে এসে পৌঁছেছে এবং এই সবই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে আল্লাহ সুহামত আল্লাহ কোরআনে বলছেন যে এই সমস্ত বিষয়গুলোই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে এবং আল্লাহ সুহামত আল্লাহ মুনাফিকদের সম্পর্কে আরও বলছেন অতএব আজকের এই দিনে তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপ্রণ গ্রহণ করা হবে না এবং কাফেরদের কাছ থেকেও নয় তোমাদের সবার আবাসস্থল হচ্ছে জাহান্নাম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 যার ভিতরের দিকে থাকবে আল্লাহর রহমত আর বাইরের দিকে থাকবে ভয়াবহ আজাব তখন মুনাফিক দল ইমানদারদেরকে ডেকে বলবে আমরা কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম না তারা বলবে হ্যাঁ অবশ্যই ছিলে তবে তোমরা নিজেরাই নিজেদেরকে গোমরাহির বিপদে বিপদগ্রস্ত করে দিয়েছিলে তোমরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকতে নানা রকম সন্দেহ পোষণ করতে আসলে দুনিয়ার মোহ তোমাদেরকে সব সময় প্রতারিত করে রেখেছিল আর এভাবে একদিন তোমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে হাজির হলো এবং সেই প্রতারক শয়তান তোমাদেরকে আল্লাহ সম্পর্কেও ধোকায় ফেলে রেখেছিল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 মহম <Sallallahu> তসলিম